we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 وعليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات الله فلا مضل له ومن يضلله فلا هادي له الله وحده لا شريك له.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 أعوذ بالله من الشيطان الرجيم وضرب الله مثلا قرية كانت آمنة متمئنا يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بعنعم الله فأذاقها الله لباس الجوع والخوف لباس الجوع والخوف بما كانوا يسنعون شفريو দর্শক আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া এই চোখ কত বড় যে ন্যামত সেই ন্যামতের কথা আলোচনা করব এবং এটা আপনাদের সামনে রাখার প্রচেষ্টা করব যে আল্লাহর এই নেয়ামতের কদর কিভাবে করতে হয় আর কি কাজ করলে এই নিয়ামতের মূল্যায়ন করা হয় ভাইরা আমার আল্লা রব্বুল আলমিন যত নিয়ামত আমাদেরকে দান করেছেন মনে রাখবেন এই নেমতগুলো আমাদেরকে দান করেছেন কেবল মাত্র আমাদের পরীক্ষা করার জন্য যদি আমরা এই নেমতগুলোর সঠিক ব্যবহার করি তাহলে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা এক কৃতজ্ঞ বান্ধা হিসাবে নির্বাচিত হব আর যদি এই নিয়ামতগুলোর আমরা ব্যবহার না করি তাহলে আল্লাহ রবুল আলমিনের অকৃতজ্ঞতা হবে আর আল্লা রবুল্লা আলমিনের অকৃতজ্ঞতার কারণে কালকে ক্যামতের মাঠে আমাদেরকে শাস্তির সম্মুখীনও হতে হবে এই নিয়ামতের কৃতজ্ঞতা কিভাবে করব বা কিভাবে করা সম্ভব হবে কিছু পয়েন্ট বা কিছু জিনিস এমন আছে যদি মানুষ সেই জিনিসগুলো অবলম্বন করে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কৃতজ্ঞতা যাপন করার কাজটা আমাদের জন্য সহজ হয়ে যায় যেমন আল্লাহ রবুল্লা আলমিন যত নিয়ামত দিয়েছেন সেই ন্যামতগুলো সম্পর্কে চিন্তা গবেষণা করা এগুলি আল্লাহ সৃষ্টি করেছেন কিভাবে সৃষ্টি করেছেন এই আল্লাহর সৃষ্টি এত মহান সৃষ্টি আল্লাহ যদি আমরা এইভাবে চিন্তা গবেষণা করি তাহলে আল্লাহ রবুল্লা আলমিনকে চিনতে পারা যায় আল্লাহর কুদরত সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় এবং আল্লাহ রবুল্লা আলমিন যে সর্বশক্তিমান এ কথাটাও আমাদের মনে গেঁথে যায় আর যখন এই কথাটা আমাদের মনে গেঁথে যাবে এই বিশ্বাস জন্মে যাবে যে আল্লাহ সর্বশক্তিমান আর এই সমস্ত নিয়ামতের মালিক একমাত্র আল্লাহ তখন আল্লাহ রবুল আলমিনের কৃতজ্ঞতা করার কাজটা আমাদের জন্য সহজ হয়ে যাবে তখন আল্লাহ রাবুল আলমিনকে আমরা সবসময় স্মরণে রাখতে পারব কোন আল্লাহ থেকে আমরা এই চিন্তা করা যে আল্লাহ রাবুল আলমী যত নিয়ামত দান করেছেন এই নিয়ামত সম্পর্কে কালকে ক্যামতের মাঠে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন যেমন আল্লাহ কোরআনে বলেছেন যে কালকে ক্যামতের মাঠে তোমাদেরকে সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই কথাটাও যদি আমরা স্মরণে রাখতে পারি তাহলে মহান আল্লাহ রব আলের কৃতজ্ঞতা করার কাজটা আমাদের জন্য সহজ হয়ে যাবে এইভাবে স্মরণে রাখা যে আমাদেরকে বিশ্বনী মোহাম্মদ রসোল্লা শিক্ষা দিয়েছেন যে তোমরা সব সময় তোমাদের থেকে যারা নিম্ন পর্যায়ের মানুষ তাকে লক্ষ্য করবে যে তোমাদের থেকে আরো কম অবস্থার মধ্যে রয়েছে যারা তোমাদের থেকে আরো খারাপ অবস্থার মধ্যে রয়েছে তাকে তাকিয়ে দেখবে যদি অবস্থা আমাদের এরকম হয় আর কৃতজ্ঞতা করার কাজটা আমাদের জন্য সহজ হয়ে যাবে তখন আমরা আল্লাহ রবুল আলমিনের কৃতজ্ঞতা করতে পারবো তো এ হচ্ছে তরিকা পদ্ধতি যেগুলো যদি আমরা অবলম্বন করি তাহলে আল্লাহ রবুল আলমিনের নিয়ামতের সুক্রিয়া করা আমাদের জন্য সহজ হয়ে যাবে অনুরূপ কথা মনে রাখতে হবে যে যদি আমরা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা না করি তাহলে আল্লাহ তালা হয়তো কোনদিন না কোনদিন আমাদের থেকে তার নিয়ামত গুলাকে কেড়ে নেবেন তার নিয়ামতকে আল্লাহ ছিনিয়ে নেবেন স্বাভাবিক কথা আল্লাহ তা এমন জাতির দৃষ্টান্ত পেশ করেছেন আমাদের জন্য যে জাতিকে আল্লাহ রাবুল আলমিন নানা রকমের নিয়ামত দিয়ে তাদের জীবনটাকে সুখে ভরে দিয়েছিলেন সুখ স্বাচ্ছন্দে ভরা ছিল তাদের জীবন কোনো কিছুর অভাব ছিল না নিরাপত্তা ছিল কোন দুশ্চিন্তা ছিল না সব দিক দিয়ে তারা মুক্ত ছিল তারপরেও আল্লাহ রবাহিনের নিয়মের জ্ঞাপন করার কারণে আল্লাহ বঞ্চিত করেছিলেন তাদের থেকে নিয়ম তুলে নিয়েছিলেন যেমন আল্লাহ রবুল্লাহ আলমিনে উল্লেখ করেছেন এই কথাটা ছিল সবকিছু তারা লাভ করেছিল এবং বিভিন্ন জায়গা থেকে উত্তম উত্তম সুন্দর খাবার এবং তাদের জীবিকা বা জীবিকার উপার্জন উপায় উপকরণ সব দিক দিয়ে তাদের কাছে আসতো কিছু তারা পেয়েছিল তারপরে তারা আল্লাহর নিয়ামতের কুফুরি করল আল্লাহ নিয়ামতের কুফুরি কখন করা হয় যখন আল্লাহর নিয়ামতকে তার অবাধ্যতার কাজে ব্যবহার করা হয় আল্লাহর নিয়ামতের সৎ ব্যবহার করা হয় না যখন আল্লাহর নেয়ামতকে অসৎ পথে ব্যবহার করা হয় তখন আল্লাহর নিয়ামতের অকিতজ্ঞতা জ্ঞাপন করা হয় তা বলা হচ্ছে ফ কাফারত বেআন আম তারা আল্লাহর নিয়ামতের ও কৃতজ্ঞতা জ্ঞাপন করলো ফলে কি হলো এবং ভয়ের আদাব আসাধন করাইলেন খোধাই জর্জরিত হয়ে পড়লো ভয় তাদেরকে ছেয়া এবং ঘেরে ধরলো চতুর্দিক থেকে তোট কথা হচ্ছে আল্লাহ আলমিন দিয়েছিলেন দান করেছিলেন তাদেরকে অনেক কিছুই সুখ স্বাচ্ছন্দ্য ছিল তাদের আল্লাহর আল্লাহ আলমিন তাদের কাছ থেকে এই নিয়ামত তুলে নিয়েছিলেন তো ভাইরা আমার কথা হচ্ছে আল্লাহ রব্লা আলমিন যত নিয়ামত দান করেছেন কত নিয়ামত দান করেছেন তা আমরা করতে পারবো আল্লাহ কোরআনে বলছে ওফি আনফে হাত আল্লাহর দেওয়া পা আল্লাহ দেওয়া চোখ আল্লাহর দেওয়া কান আল্লাহর দেওয়া মস্তিষ্ক ব্রেন আল্লাহর দেওয়া অন্তঃর এসব তো আল্লাহ রব্বুল আলীবিনের এক একটি এমন নিয়ামত যে নিয়ামতের অন্য কোনো নিয়ামতের সাথে তুলনা করা যাবে না যার কোন বিকল্প নেই একটা পা শেষ হয়ে গেলে কোনো ফ্যাক্টরিতে একটি পা বানানো যাবে না দুনিয়াতে কত জিনিস হচ্ছে কত জিনিস দুনিয়াতে বড় বড় বড় গাড়ি বাড়ি জাহাজ ইলেকট্রিক সবকিছু আবিষ্কার হচ্ছে বড় বড় ফ্যাক্টরি হয়ে গেছে জিনিস আবিষ্কার করার এই সমস্ত ফ্যাক্টরিতে বা আরো যত রকমের ফ্যাক্টরি আছে সারা পৃথিবী যদি বনে করে যে আল্লাহর দেওয়ার মতে একটা পা সৃষ্টি করে দেবে তৈরি করতে পারছে না আল্লাহর দেওয়ার মতো হাত কে একটা সৃষ্টি করে দিবে কেউ করতে পারছে না একটি হাত অচল হয়ে গেলে পৃথিবী মিলিয়ে আল্লাহর একটি হাতের বিকল্প কোনো ব্যবস্থা করতে পারছে না আল্লাহর দেওয়া একটা পায়ের বিকল্প কোন একটা ব্যবস্থা করতে পারছে না কেন কারণ আল্লাহ রবুল আলমিনের দেওয়া নিয়ামতের কোন বিকল্প নাই আল্লাহ রবুল আলিমিন যত নিয়ামত দান করেছেন তার কোনো বিকল্প ব্যবস্থা নাই নাই কেউ করতে পারবে না তো ভাই আমার আল্লাহ রবুল আলিমিনের এই নিয়ামত যে নামতের কোন বিকল্প নেই যদি আমরা মহান আল্লাহ দেওয়া এই ব্যবহার করি তাহলে বঞ্চিত হয়ে যাব। আমি আপনি আমরা কেউ ট্যারো পাবো না কখন কোন নামতটা আল্লাহর অচল হয়ে যায় হাত কখন যে কাজ করা বন্ধ করে দিবে পা কখন যে কাজ করা ছেড়ে দিবে জীব যে কখন আর কাজ করবে না এইভাবে বডিটা যে কখন অচল হয়ে যাবে আমরা কেউ বলতে পারবো না আমাদের কারো বলা শক্তি নাই কিন্তু যদি এগুলাকে সদ ব্যবহার করি আল্লাহ রবুল আলমগতের কাছে করি তাহলে মহান আল্লাহ রবুল আলমিন এগুলাকে সুস্থ সবল রাখবে সব সময় এগুলা কাজ করতে থাকবে কোনোদিন হঠাৎ করে আল্লাহ রবুল আলমিন এগুলা থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না তো ভাইর আমার মহান আল্লাহ রবুল আলমিনের যত নিয়ামত রয়েছে সেই ন্যামত মধ্যে এই চোখ অতি মহান এবং অতিব বিরাট বিশাল এক নিয়ামত এবং এটা বাংলার সব থেকে প্রিয় জিনিস কান তো ভালো আছে চোখ তো ভালো আছে হাত তো ভালো আছে পা তো ভালো আছে দাঁত সব ঠিকই আছে এইভাবে যাদের সব ঠিকঠাক আছে তারা কিন্তু সেই জিজ্ঞাসা করুন যার হাত নেই তাকে জিজ্ঞাসা করুন যার পা নেই তাকে জিজ্ঞাসা করুন যার চোখ নেই তাকে জিজ্ঞাসা করুন যে কানে ভালো করে শুনতে পায় না তাকে জিজ্ঞাসা করুন যার হাতটা ঠিক কাজ করছে না তাকে জিজ্ঞাসা করুন যে অসুস্থ অবস্থায় পরে আছে যে সুস্থতা আর হাল্লার দেওয়া হাত পা চোখ কান এগুলির মূল্য কত কারণ জিনিসের দিয়েই যায় আমরা হাত ওলা হয়ে আছি সুন্দর হাত সুন্দর পা সুন্দর কান সুন্দর চোখ সবকিছু সুন্দর থাকার কারণে আমাদের কাছে এর সঠিক মূল্যায়ন হচ্ছে না আমরা এর সঠিক দাম বুঝতে পারছি না বান্দার সব থেকে বড় নিয়ামত चोख दूटी अतीब प्रिय जिन बानदारोक कारण चोक ना थकले दुनिया के किच्छु देखा जा अंधकार काचे, अल्लाह आल्लाओ এই নিয়ামত দুটিকে বড় নিয়ামত বলে গণ্য করেছেন তাই তো আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দুটি বান্দার আর এই জিনিস দুটি যখন আমি বান্দার কাছ থেকে কেড়ে নেই। যখন এই প্রিয় জিনিস দুটি আমি কোনো বান্দার কাছ থেকে নিয়ে নিই ছিনিয়ে নিই আর বান্দা যদি সবর করে তাহলে ওই বান্দাকে আমি তার সবর করার কারণে ওই নিয়ামত বা ওই প্রিয় জিনিস দুটির পরিবর্তে জান্নার দান করব। এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি समय भलो व्यवहार भी क्या करबिया भी दायित्व पालन कर যা অপছন্দ করে দেখুন ইসলামে সাড়ে ছটায় বা সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায়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 মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান পরবর্তী অনুষ্ঠান বাংলায় সকলকে স্বাগত জানাচ্ছি আমি বলছিলাম শরীফের হাদিস আল্লাহ রসুল বলছেন আল্লাহ বলেছেন যখন আমি আমার কোন জানার দান করি সুহান বুঝতেই পারা গেল যে বান্দার সত্যিকারের অতি প্রিয় জিনিস হচ্ছে তার এই দুটি চোখ অতএব ভাইরা আমার এই চোখ দুটির ব্যবহার করতে হবে সদ ব্যবহার কেমন করে করবেন কৃতজ্ঞতার কাজে ব্যবহার করবেন আল্লাহ হবেন না কথা উল্লেখ করে যে কোনো এক জাতিকে আল্লাহ সুখ স্বাচ্ছন্দ্য দান করেছিলেন কিন্তু আল্লাহর নিয়ামতের কদর না করার কারণে আল্লাহ রবুল আলমিন তাদের থেকে সেই নিয়ামতকে ছিনিয়ে নিয়েছিলেন আমরাও যদি ওরকম অবস্থায় যদি কদর না করি আল্লাহ রাখি আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবেন কোরআন খুলে দেখুন সুরা বাকার মধ্যে মহান আল্লাহ রবুল আলমিন বান ঘটনা উল্লেখ করেছেন মুসাষ সালামের সাথে বান ইসরায়েলদের প্রতি যে আল্লাহ অনুগ্রহ করেছিলেন দয়া করেছিলেন বহু নিয়ামত দান করেছিলেন তারপরে তারা সেই নেয়ামতের কদর না করার কারণে মহান আল্লাহ করেছেন সবাই আমরা জানি মোসালে সালামের সাথে ছিল বাণী ইসরাহল যে বাণী ইসরাহ ফিরাউনের জুলুম অত্যাচার নির্যাতন আর নিষ্পনের শিকার ছিল অত্যধিক অকথ্য নির্যাতন চলছিল ওই বাণী ইসরাহলদের সাথে মোসালে সাত সালাম অনেক চেষ্টা করেছিলেন ফেরাউনকে বুঝাবার কিন্তু ব্যবস্থা করলেন মোসালাহ সালাত সালামকে বললেন তুমি রাতেরাতেই এদেরকে নিয়ে চলে যাও যাও চলে যাও নিয়ে মোসালাই সালাম তাদেরকে রাতের নিয়ে চলে এলেন যখন দলিয়ার কাছে পৌঁছলেন তখন নদী বা এই দলিয়া পাড়ি দেবার কোন ব্যবস্থা নেইন ফেরাউন আমাদেরকে আর জীবন তো ছাড়বে না একটে একটে কে শেষ করে ফেলবে কিন্তু মোসা আল্লাহর নবী ছিলেন তার মনে কোন ভয় ছিল না নবীদের আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা থাকে নবীরা কোনোদিন এই ভয় পান না যে না কি জানি কি হয় কি না হয় জিনা নবীরা সবসময় আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখেন আমার নবী মোহাম্মদ রসুলাম হিজরতের সময় যখন মক্কা থেকে বের হয়ে পাহাড়ের মধ্যে গিয়ে গাঁড়ের সর নামক এক গুহার মধ্যে গিয়ে যখন আত্মগোপন করেছিলেন আবু বাকি আল্লাহ তহ ভয় পিয়ে গেছিলেন এবং আল্লাহ নবীকে বলেছিলেন ইয়ারসুল আল্লাহ খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে এই গাড় পর্যন্ত এসে গেছে এখন তো আমরা ওরা যদি একটু দেখে তাহলে আমাদেরকে দেখে নেবে আল্লাহ কি বলেছিলেন আমরা দুজনা না মা দানো কা তুমি কি মনে করো যে আমরা দুজন না আমাদের সাথে আরেকজন আছেন তিনি হচ্ছেন আল্লাহ ভয়ের কোনো কারণ নেই এরকমই হয় নবীদের অবস্থা নবীরা কোনোদিন যারা ভয় খেয়ে গেছিল এবং বলছিল যে মনে হয় আমরা ধরা পড়ে যাব। তাদেরকে লক্ষ্য করে বলেন ক্যাল্লা সায় কখনোই না ভয়ের কোন কারণ নয় ভয়ের কোন কারণ নেই আমাদের সাথে আছে আমাদের প্রতিপালক আমাদের প্রতিপালকই আমাদের পারি দিবার ব্যবস্থা করে দেবেন ব্যবস্থা করে দিয়েছিলেন আল্লাহ রব আলিনার মাধ্যমে সালামকে বললেন তোমার লাঠিটা সমুদ্রে মারো রাস্তা তৈরি হয়ে যাবে তুমি পার হয়ে চলে যাবে তাই মোসা আলাই সালাম আল্লাহর নির্দেশে সমুদ্র লাঠি মারলেন রাস্তা বারোটা তৈরি হয়ে গেল আর সেই রাস্তা দিয়ে মোসা আলাহ সালাম বানিসাইল দিকে নিয়ে পেরিয়ে চলে গেলেন পরে তো ফেরাউন এলো বললো লোকদেরকে যে এই রাস্তা আমি আমরা তাড়াতাড়ি করে বান ইসরা পৌঁছলো আল্লাহ নির্দেশ দিলার পানিকে তুমি যেমন ছিলে ওরকম হয়ে যাও পানি যেমন ছিল ওই রকমই হয়ে গেলো আর ফেরাউন নীল মাঝে ডুবে ধ্বংস হয়ে গেল আমি বলতে চাইছিলাম ভাইরা আমার মহান আল্লাহ রব্বুল এই বান প্রতি কি করেছিলেন আহা বাদল দিয়ে তাদের ছায়ার ব্যবস্থা করে দিয়েছিলেন যাতে করে ওদেরকে রোদ না লাগে তারপরে খাবার নেই কোথায় খাবেন দোকানপাট নেই ফ্যাক্টরি নেই চাষাবাদ করার কোন সুযোগ নেই কি করবে করবে কাদের সাথে কারো সংঘর্ষ আর যেন ভিড়া ভিড়ি হয় তাই আল্লাহ রবুল আলমিন বারোটা ঝর্নার ব্যবস্থা করে দিলেন এইভাবে আল্লাহ রবুল আলমিন তাদেরকে নিয়ামত দেওয়ার পরে তাদেরকে লক্ষ্য করে বললেন এই দিয়ে আল্লাহ রবুল আলমিন তাদের সব ব্যবস্থা করে দিলেন খাবার দাবার ব্যবস্থা করে দিলেন এখানে একটি কথা আমি প্রিয় দর্শকদের সামনে বলে রাখি যে ভাই আমার আল্লাহ রবুল আলমিন মানুষের যেমন অবস্থা হয় তখন তেমন তার ব্যবস্থা করেন মানে যার যেমন অবস্থা তার ব্যবস্থা আল্লাহ ভাবে করেন মুসাই সালামের জাতি বানিশ রায় যখন দরিয়া পার করে এসেছিল তখন তাদের জন্য করে খাবার মতন কোন ব্যবস্থা ছিল না মানে কোথাও কলকারখানায় কাজ করে খাবে চাকরি বাকরি করে খাবে চাষবাদ করে খাবে বাণিজ্য করে খাবে এরকম কোনো ব্যবস্থা ছিল না আপনি যদি মনে করেন যে আল্লাহ তা যেমন বান ইসরা খাবার দিয়েছিলেন ইচ্ছা করলে আমাকেও বাড়িতে খাবার পাঠিয়ে দেবেন এই মনে করে যদি আপনি বাড়িতে বসে থাকেন আপনার বাড়িতে কিন্তু খাবার আসবে না কেন কারণ আপনার ব্যবস্থা আছে এইভাবে আমাদেরকে রুজি তালাশ করতে বলেছেন এইভাবে আমাদেরকে রুজির মাধ্যমগুলো গুলো অবলম্বন করতে বলেছেন আমি যদি বাড়িতে বসে থাকি খাবার আমার কাছে আসবে না মারিয়াম আলহিসালাম যখন তার পাশেই এক খেজুর গাছ ছিল কোনো খেজুরটা তো ছিল না আল্লাহ তালা মারিয়ামকে লক্ষ্য করে বললেন যে তুমি খেজুর গাছটা হাত দিয়ে একটু নাড়া দাও দেখবে তাজা তাজা খেজুর পড়বে তখন তুমি খাবে প্রিয় দর্শক বিন্দু কেন আল্লাহ ইচ্ছা করলে তো আল্লাহ গাছটা তোমাকে নাড়া দিতে হবে মানে একটু হাতটা ঠেকাতে হবে বাকি পরের ব্যবস্থা আমি করে দেবো মাধ্যম তোমাকে একটা মাধ্যম গ্রহণই করতে হবে তুমি হাত দিয়ে একটু নাড়া খেজুর পড়তে থাকবে তাই বললেন তাজা তাজা খেজুর তোমার কাছে পড়বে তখন তুমি খাবে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যার যেমন অবস্থা হয় আল্লাহ তার ব্যবস্থা সেরকম ভাবে করে দেন যখন একটা শিশু দুনিয়াতে আসে সেই শিশুরা কিন্তু নিজে থেকেই মায়ের দুধ খুঁজে নিতে পারে না বরং মা তাকে কোলে করে নিয়ে তার স্থানে লাগিয়ে দেয় কেন কারণ তার মা আছে যে মা তাকে কোলে করে নিয়ে নিজের দুধে লাগিয়ে দিতে পারবে কিন্তু একটা গায়ের যখন বাছুর হয় একটা মোষের যখন বাছুর হয় তখন দেখবেন একটু পরেই দাঁড়াতে চেষ্টা করে দাঁড়ানোর পরে সে নিজে নিজেই কিন্তু মায়ের দুধ খুঁজে পেছনের ট্যাঙ্গের কাছে গিয়ে মায়ের দুধ খুঁজা খুঁজি করে কেন কারণ যেমন যার অবস্থা তার ব্যবস্থা সেরকম এই ছেলে বা শিশু আমরা যারা দুনিয়াতে এসেছিলাম আমাদের মা আছে যে আমাদেরকে দুধের মানে স্তনে লাগাতে পারবে কিন্তু ওই গরু ছাগল বা এই যে বাচ্চা এদের কিন্তু দুধ খুঁজা খুঁজি করে কেন আল্লাহ তাদেরকে ইলহাম করে আল্লাহ তাদেরকে জানিয়ে দেন যে তোমাদের খাবার ব্যবস্থা তোমার ওই মায়ের দুই ট্যাঙ্গের আঁকে আছে ওখানে তুমি খুঁজে নাও যার যেমন অবস্থা তার ব্যবস্থা করেন তাই যখন তাই মহান আল্লাহ রবুল আলমিন তাদের ব্যবস্থা আল্লাহ দিয়েছিলেন যে তাদের জন্য মান্না সালোয়া নামক খাবার পাঠাতেন এইভাবে আল্লাহ রবুল আলমিন তাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছিলেন এইভাবে আল্লাহ রবুল আলমিন তাদের জন্য পানি পান করার ব্যবস্থা করেছিলেন এগুলি কেন করেছিলেন আল্লাহ যাতে করে তারা না করে আল্লাহ রবুল আলমিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহ রবুল আলমিনের জন্য তারা সুকুরিয়া জ্ঞাপন করে কিন্তু তারা তা করেনি বরং তারা আল্লাহর অকৃতজ্ঞতার পদ অবলম্বন করেছিল আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন ও সাল্লিয়া মুহম্মদ ও আলা আলহি ও সাহাবিহি আজমাই করলে পানি বিশুদ্ধ হয় করলে অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের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 আপনারা দেখছেন পিস টিভি বাংলা উপযুক্ত জ্ঞান মোহান আল্লাহ তালা সারিয়া প্রণয়ন করেছেন সকল বান্দার কল্যাণের জন্য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 ठ और सन्तोषजनक करते शिखी देख मानवतार कल्याण इसलामी सारिया शुक्रवार रे आठ टुन सम्प्रचार सकाल सार्लाशे बीस टी बांगल्षा